মোহান দরবারে লাখ শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মারকাজুল হলুম আল ইসলামিয়া জামে মসজিদে জুমার সালাত আদায় করার জন্য আসার তৌফিকে নায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আমরা কয়েক জুমা পর্যন্ত ধারাবাহিকভাবে আলোচনা পেশ করছি আল্লাহ সুবহান হুয়া তালা মোমিনদের জন্য কোরআনুল করিমে যে ওয়াদাগুলো করেছেন সেগুলো নিয়ে এর মধ্যে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে আল্লাহ সবহান হুয়া তালা মমিনদের সমস্ত মন্দ কাজগুলোকে ধ্বংস করে দিবেন এর কারণ হচ্ছে মমিনদেরকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাত দান করবেন আর জান্নাত হচ্ছে পবিত্র জায়গা অপবিত্র লোকদের জান্নাতে কোনো স্থান নেই এই জন্য আল্লাহ সবহান মমিনদেরকে পবিত্র করে তারপরে জান্নাতি নিবেন পবিত্র কিভাবে করবেন সে আলোচনা আমরা গত সপ্তাহে করেছিলাম একটা ছিল তাও বা মাধ্যমে এটা দালিল সহ প্রমাণ সহ পেশ করা হয়েছিল দুই নাম্বার ছিল দুনিয়াতে মমিনদেরকে জুলুম নির্যাতন ও অত্যাচারের সম্মুখীন করা হবে এরপর আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করবেন এর মাধ্যমে তারা পবিত্র হবে তৃতীয় নম্বরে বলা হয়েছিল মমিনদেরকে আল্লাহ রাব্বুল আল আমিন দুনিয়াতে অসুখ বিসুখের মাধ্যমে পবিত্র করবেন চার নম্বরে বলা হয়েছিল ন্যাক ও সৎ আমলের মাধ্যমে আল্লাহ তারা তাদের গুণাগুলোকে মিটিয়ে দিয়ে পবিত্র করবেন পাঁচ নম্বরে বলা হয়েছিল কবরে অথবা জাহান্নামে কিছু কাল শাস্তি দিয়ে আল্লাহ রাবুল আলামিন তাদের গুনাগুলোকে মিটিয়ে দিয়ে এরপরে পবিত্র করে জান্নাত দিবেন এ সম্পর্কে বোহারির ছয় হাজার পাঁচশো ষাট নম্বর হাতিতে বলা হয়েছে আনবি সাঈদুল হুদ্রির তাল আনহু আন্নানবী সাল আলহ্লামা কল ইদা দখাল আহলাত আল জন্নাতা যখন জান্নাতবাসী লোকেরা জান্নাতে প্রবেশ করবে ও আহারে আন্নারা এবং জাহান্নামী লোকেরা জাহান্নামে প্রবেশ করবে আল্লাহ তালা ঘোষণা করবেন বলবেন মানকানাফি কলবিহি মিস কল হাবাত মিন খার্দালিন ইমান ফখরিজুহ আল্লাহ তালা হুকুম জারি করবেন যার অন্তরে সরিষা দানা পরিমাণ ইমান আছে तर मानलर त्रुटि आमान मुक्त आल्ला जार अंतर मध्य सरिक् जाननाते प्रवेश संगे अने बुझे पेस लगाए बला हम्रा बराबर इमान जारे चिरस्थायी जहां नामे जा আর দিকে বলা হচ্ছে যার ভিতরে সিরিক থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না দুইটা সাংঘর্ষ মনে হচ্ছে আসলে কোনো সংঘর্ষ নাই যারা বরাবর ইমান থাকলেও জান্নাতে যাবে তার মানে এই ত্রুটি আমলগত ত্রুটি কিন্তু তার ইমানের মধ্যে সিরিক নাই আমলের মধ্যে ত্রুটি আছে এ অর্থে যদি যার্রা বরাবর ইমান থাকে আল্লাহ তালা তাকেও মাফ করবেন অথবা শাস্তি দিয়ে জান্নাত দিবেন আর অপর দিকে? যাদের অন্তরে শিরিক আছে সেটা যত ছোট হোক না কেন অবশ্য সিরিকে আফগার যেগুলো আমলগত শিরিক সেটা ভিন্ন সিরিকে আকবারের যদি সামান্য অংশ থাকে আল্লাহ তারা তাকে ক্ষমা করে অথবা শাস্তি দিয়ে কখনো জান্নাত দিবেন এর কোন সুযোগ নাই আল্লাহ সুবাহ বলেছেন ছোট যে গুনাগুলো আছে ওগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন যার জন্য তিনি ইচ্ছে করবেন কোরআন আরাকাত আল্লাহ তারা আরো সুন্দর করে বলেছেন বি নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে আল্লাহ তালা তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন আর তার ঠিকানা হচ্ছে জাহান্নাম এরপরে আল্লাহ বলছেন অমালিমিন আপনি জালিমদের জন্য কোনো সাহায্যকারী পাবেন না এখানে জালেমিন বলতে মুসলিক যারা সিরিকৃত্য সুবহানুবহান আল্লাহ তালা বলছেন আল্লাহর ন্যাক বান্দা কারা আল্লা দিন আনু যারা আল্লাহর উপর ইমান এনেছে আলাম ইয়াল বিসু ইমান আহমবে জমিন এবং তারা তাদের ইমানকে কোন জুলুমের সঙ্গে মিশ্রণ ঘটায় নাই সাহায়ক রামদের জন্য আয়াতা কঠিন হয়ে গেল জুলুম মানে সামান্য অত্যাচার গুণাকে ওরা বুঝেছেন আল্লাহর রাসুলের কাছে প্রশ্ন করলেন আইন আল্লাম আল্লাহ কোরআনে আল্লাহ রব্বুল আলামিন বলছেন আল্লাহন আলাম ইয়াল বিসু ইমানুলমিন যারা ইমান এনেছে এবং তাদের ইমানকে কোন প্রকার জুলুমের সাথে সংমিশ্রণ ঘটায় নাই আমন তাদের জন্য রয়েছে নিরাপত্তা আমাদের মধ্যে এমন কে আছে যে জুলুম করে না নিজের উপরে জুলুম করে পাড়া প্রতিবেশীর উপর জুলুম করে বাইদের উপরে জুলুম করে বন্ধের উপরে জুলুম করে বউর উপর জুলুম করে কে আছে এরকম জুলুম না করে আল্লাহ রসুল সুল্লাহ সাল্লাম বললেন তোমরা যেটা বুঝেছ আয়াতের অর্থ না এখানে জুলুম মানে হচ্ছে তোমরা কি দেখো না সুরা লোক আল্লাহ কি বলেছেন আল্লাহ বললেন তোমরা কি দেখো না আল্লাহ লোক লোকমানে কি বলেছেন ইয়া হে আমার প্রিয় পুত্র তুমি আল্লাহর সঙ্গে শিরিক করোনা নিশ্চয় শিরিক হলো বড় জুলুম बोझा गल आयाल्लामानने जुलुम संगे तमिश्रण घटाय नाई जुलुम ब का बोझाना सिरिक के बोझाना शयतान चाय जेको भाई हूँ एक लग कर करीम अल्लाह रबीन सीरिक सम्पर् स्पष्ट भाई सुंदर एर पर आल्ला ताराते फमान कान अयरजाबि যারা তার রবের সাক্ষাৎ লাভ করতে চায় সেবাদাতে রব্বিহী আহাদা তার রবের এবাদতের সঙ্গে যেন কাউকে শরিক না করে অংশীদার না বানায় আপনি একটা ব্যবসা করলেন একজনে निरानब्बई शेयर एकजनार मात्र एक शेयर तरह अपने अंशीदार क्या तरह मान अंशीदार हारान समान भाग हवा जरूरी विषय परिष्कार ठीक ए रमे आल्ला संगे सिरिक करार् एकेल्ला के पर्या सर अन्न के्याय माना जरूरी বরং আল্লাহর কোন ক্ষমতার মধ্যে যেটা আল্লাহর নিয়ন্ত্রণে আল্লাহ ছাড়া কারোই ক্ষমতা নাই এরকম ক্ষমতার মধ্যে সামান্য অংশীদার করলে হচ্ছে সেই কি লিপ্ত হচ্ছে এই আল্লাহ তালা শর্ত লাগালেন অলায়ুশরিক এবাদতে রববিহী হাদা আমলে সালে করবে কিন্তু তার রবের এবাদতের ক্ষেত্রে কাউকে যেন তারা অংশীদার না বানায় এরপরে আল্লাহ রবাহিন আর একটা হাতে বলছেন আঠারো জন নবীর নাম উল্লেখ করে বলছেন এই নবীরা যদি আল্লাহর সঙ্গে শিরিক করতেন হুম্মা কানুয়া মালুন তাহলে তারা সারা জীবন যত আমল করেছে নির্যাতন সহ্য করেছে दिन कष्ट नामज पड़े जो घस खागत दिए नफल फरस जाम गुल्ज बरबाद नबीजी के पर्यतारा छड़े नहीं प्रत्येक आयात आल्ला ला ता लाइन असरता हे नबी तुम्हें आल्ला संगे शिक्ते तुम्हार समस्त अमल बरबाद हो जित আল্লা আপনার আগের পিছের সমস্ত গুনা ক্ষমা করে দিয়েছেন বোঝা গেল এই গুনা ক্ষমা করেছেন কোন গুণা কোন গুণা সেরে বিহীন গুনা আমলগত গুণা এই গুণা আল্লাহ নবী মোহাম্মদ জানিয়ে দিয়েছেন আপনার ত্রুটি বিচ্যুতি গুড়া সব ক্ষমা করা হয়েছে তাহলে এই নবীকে আল্লাহ বলছেন আবার লাইন আস্তা আপনি যদি আল্লাহর সঙ্গে শিরিক করতেন তাহলে আপনার জীবনের সমস্ত মল বরবাদ হয়ে যেত আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যেতেন এটা সংঘর্ষ হল না আগে বললো আপনার সব গুণা ক্ষমা করা হয়েছে আর এখন বলা হচ্ছে না মানিটা কি মানিটা হচ্ছে আল্লাহ তারা যে সব ক্ষমা করে ছাড়া অন্যগুলো। যদি দিয়েছে তাহলে আপনাকে ও ছাড়া হবে না আপনিও ক্ষতিগ্রস্ত লোক ধর অন্তর্ভুক্ত হয়ে যাবেন আর এই ক্ষতিগ্রস্ত বলতে কি বুঝানো হচ্ছে এত মারাত্মক গুণা সিরিক সেজন্য এই হাদিসগুলো শুনে अने के ना बोझारणे विभ्रांत आब्ध हो जाए बड़ बारिमान आज सरिषा बड़बर तक मुक्त करा बुझार कारण हादीज अस्वीकार कर दिए एकदल लोक आज नाम तो माशाला कुरान एरा कबर आजारे विश्वास करना जहां नामे एक बार ना। गेले शांति भोग कर आल्ला तला नाजार दीबें मान ना তারা বলে জাহান নামে যে যাবে জিরস্থায়ী জাহান নামে আর যারা মুক্তিভাবে পাবে তারা চিরস্থায় মুক্তিভাবে পাবে জাহান নামে শাস্তি ভোগ করে এরপরে আবার মুক্তি পাবে এটা মানে না এই না বুঝা কারণ তাদের কাছে বিষয়টা পেস লাগে আল্লাহ কয়না বলেছেন সিরিক কোলে ছাড়া হবে না আবার হাজি বলা হচ্ছে এরকম বিষয়টা হচ্ছে এই মানের প্রসঙ্গ যখন আসবে শিরিকের বিষয় যখন আসবে এই সেরেকের গুণা আল্লাহ তারা ক্ষমা করে জান্নার দিবেন বা শাস্তিতে জানার দিবেন এটা হবে না এর নিচে যেগুলো আছে আমলগত এগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন তার দলিল আমরা আদিস বোখারি থেকে পড়তেছি আল্লাহ আল্লাহ তারা ঘোষণা করবেন মান মিন ইমিন ইমান যার অন্তরে একটা সরিষা বরাবর যার অন্তরে ইমান আছে আল্লাহ হুকুম দেবেন তোমরাকে বের করে নিয়ে আসো ফাইয়াহরুজনা তাদেরকে বের করা হবে ফাইয়াখরুজুন কদিম হুমামান এরা পুরো একেবারে কয়না হয়ে গেছে ফি হায়াত এদেরকে জাহান নামের থেকে বের করে নাহারুল হায়াত ওই যে আবে হায়াত বলা হয় এই আবে হায়াত নাহারুল হায়াত এই পানিতে তাদেরকে ফেলে দেওয়া হবে যেমন খুব দ্রুত বেড়ে যায় এত দ্রুত বেড়ে যায় কালারটা সুন্দর থাকে আল্লাহ রসুল ওই গাছের সঙ্গে তুলনা করেছেন ওই উদ্ভিদের সঙ্গে তুলনা করেছেন दे पानी नाले जे रखना उद्भिद खूब द्रुत रंग्ला देखो मूलता हलूद हुई बेरो बुझा गया चेहरा सूंदर ए हादिस बुझा गया जहां नाम जा मानुषि भोग कर গুনার পবিত্রতা গুনা থেকে পবিত্র হয়ে তারপরে জান্নাতে যাবে এভাবে পবিত্র করা হবে বোখারে আরেকটা হাদিস আসছে হাদিসটা আটশো ছয় নম্বর হাদিস বাবু ফজদিস সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন আবু হরা থেকে বর্ণিতা সাহাবাহাম জিজ্ঞেস করলেন যে আমরা আমাদের রবকে কেয়ামতের দিবসে দেখতে পাব কি বোঝা গেল দুনিয়াতে দেখা যাবে কি প্রশ্ন দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না আল্লাহ তারা বলে দিয়েছেন লা কোন চক্ষু এর মানে দুনিয়াতে অবশ্য পীর হয়ে যাবে বোধ হয় দেখা যাইতে পারে নাকি ভিন্ন বিষয় পীরা দেখে আল্লাহকে যাই হোক এগুলো মনে করতে হবে তারা কিছুটা দেখে কি দেখে জানেন ডাইরেক্ট শয়তানকে দেখে এবং এটা আমার কথা সুফিদের বইতি আছে সুফিদের বইতে আছে আব্দুল কাদের জিলানির ফজিল আদি আব্দুল কাদের জিলানির কাছে একবার শয়তান আসলো বড় সিংহাসন সাজিয়ে বলো তুমি আল্লাহ তালা তোমাকে মেয়েরাজে ডাকার জন্য সিংহাসন পাঠিয়ে দিয়েছেন এই বোরাক পাঠিয়েছেন ওনাদের আমি নকল করছি আমি বলতেছি না ওনাদের নকল করছি এটা তো উনি বললেন যে এরকম মেয়েরাজ তো কারোর জন্য হবে না এটা তো মোহাম্মদামের জন্য খাস ছিল तुम एक दाड़ाओ गा धोखा आल्लाबाद कर शयान बोलत पंथाय आज पर्त तुम आगे तुम्हारे मत चल्लिस के विभ्रांत कर जेवानी मत आरो चल्लिश जन के शयान एक ही पद्धति गुमरा कर पर आज पर्त कत लोक के गुमरा करा बर्तमान दाबी कर तल्ला के देखे ता देखे का আব্দুল কাদের যেবাদের কাছে সিংহাসন সাজাই যে আসছিল তা কি দেখে আল্লাহ রসুল সলাহসালামকে সাহাবাই রাম প্রশ্ন করলেন নারা আমরা আমাদের রবকে আমরা কেয়ামতের দিবস দেখতে পাবো কি আল্লাহ রসুল সাল সালাম পাল্টা প্রশ্ন করলেন কাল তুমার সাহাব পূর্ণিমার রাতে পরিষ্কার আকাশে তোমরা চাঁদ দেখতে কোন রকম সংশয় তোমাদের দ্বিদাদ্বন্দ্ব হয় কি দুপুরের সময় আকাশে যখন ম্যাগ থাকে না পরিষ্কার আকাশে সূর্য দেখতে তোমাদের কষ্ট হয় কি তাও হয় না তোমরা আল্লাহকেও ঠিক এরকম দেখতে পারে ইহো না খুব লক্ষ্য করে শুনুন আজকে যারা বলে কেয়ামতের মাঠে আমরা আমাদের পীরের নেতৃত্বে জান্নাতে যাব তোমাদের যাদের কোন পীর নাই কোন ইমাম নাই তারা তো ফাঁকা ফুড়ে থাকবা এটার জবাব বোখারি হাদিস আজকের ফজল সুজু শেষদার পদ্ধায় হাদিস চেটা আটশো ছয় নম্বর হাদিস আল্লাহ রসুসালাম বলছেন কাদালী কাসমাহ কেয়ামতের দিবসে এরকম মানুষ শাসরে উঠবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে মানকান যারা যার এবাদত করতে সেজন্য তার পিছনে চলে যাও অনুসরণ করে ভাগ হয়ে যাও মাল মুজরিমুন সোরাইয়াসিনের আয়াত ওহে মুজরিমরা পাপীরা তোমরা আজকে আলাদা হয়ে যাও দলে দলে ভাগ হয়ে যাও এরকম ভাবে আল্লাহ তারা বলবেন মানকান্তাবে যে যার এবাদত করতে সে যেন তার অনুসরণ করে ফামিন হোম মাই এত্তাবেও শামস এবারে কেউ সূর্যের আনুগত্য কবে সূর্যের নেতৃত্বে চলে যাবে সূর্যের আনুগত্য কবে সূর্য যেদিকে ওদিকে ছুটবে কারণরা সূর্যের পূজা করতো অমিন হোম মাই এত্তাবে কামার আবার এদের মধ্যে কেউ চন্দ্র যেদিকে কে ওদিকে ছুটে যাবে অমিন হোম মাই এত্তাবে তিত বোকারির শব্দ এটা আমার বানানোর শব্দ না আর একদল লোক আছে যারা তাওয়াগিদদের অনুসরণ করবে তাগুতের বহুবচন বচন তাওয়াগিদ আর তাগুত বলা হয় আল্লাহর যে সমস্ত ক্ষমতা অথবা আল্লাহর যে এবাদত করা হয় ওই এবাদতের ক্ষেত্রে আল্লাহর পরিবর্তে অন্য কাউকে এবাদত করা অথবা আল্লাহর কাছে যা চাওয়া হয় এমন জিনিস যাদের কাছে চাওয়া হল এবং এতে তারা সন্তুষ্ট এরকম লোককে বলা হয় কি এই তাগুদদের কাছে মানুষ অনুসরণ করবে তাহলে বোঝা গেল যারা পীরের নেতৃত্বে থাকবে তারা থাকবে ঠিকই নেতৃত্বে থাকবে আমরা অস্বীকার করছি না কিন্তু নেতৃত্বে কোথায় যাবে তা যারা যাচ্ছে না আল্লাহ তারা বলছেন ফায়াকুল ও মান কান অতাবি হাজ উম্মু এই উম্মাদ বসে থাকবে যারা কোন তাগুতার করে নাই সূর্যের পূজা করে নাই চন্দ্রের ইবাদত করে নাই কোন তাগুতের গোলামি করে নাই আল্লাহ রসুল বলছেন এদের মধ্যে যারা মুনাফিক তারাও থাকবে কারণ তারা কোন পীর মানে নাই আল্লাহ নবীর যুগের মুনাফিক রাখি পিরিয়ার করতে পড়েছে ওরা পাঁচ নামাজ পড়তো তাগুতের গোলামি করতো না মুনাফিক ছিল ইমানে দুর্বলতা ছিল ফিরিক ছিল এজন্য মুনাফিকরা পর্যন্ত বসে থাকবে ফায়াতি হিমুল্লাহ এরপরে তাদের কাছে আল্লাহ আসবেন কে আসবেন আল্লাহ আসবেন আনা আল্লাহ এসে বলবেন যে আমি তোমাদের রব আমি তোমাদের রব ফায় হাদা মাকানুনা হত মমিনা বলবে যে না আমরা এখানে বসেছি তো বসেছি আমরা তোমার মত কারো কোথায় যাবো না এখান থেকে আমাদের রব আসবেন আমরা তাকে চিনব তারপরে আমরা তার নেতৃত্বে চলে যাব ফাইদা যা আমাদের রব যখন আসবেন তখন আমরা তাকে চিনব ফিমুল্লাহ এবারে মোমিন্দা যেই সুরতে আল্লাহকে চিনবেন আল্লাহ ওই সুরত ধরে আসবেন ফায়াকুলকুম এবারে আবার বলবেন আমি তোমাদের রব ফায়াকুলা আন্তারব্য बारे हाँ रब फिर डाका जहान फाइयम रसुलम्मी पुल प्रथम व्यक्ति के नेतृत्व दिए आगे पार बोझा गया कार नेतृत्व देव আল্লাহর অনুসরণ করব রাসুলের নেতৃত্বে আল্লাহ রসুল বলছেন উম্মত সহ এই রাস্তা এই পুল অতিক্রম করবে তাহলে বোঝা গেল কার নেতৃত্বে না কোন পীরের নেতৃত্বে এখানে বললেন যে আল্লাহ রাসুলের নেতৃত্বে রাসুলকে নেতা দিয়ে যারা नेतार अनुसरण कर तेजरा पार हो जाए परिष्कार विषय एगे जा रहा मानुष के विभ्रांत करीड़ा पीड़े नेतृत्व नाम जब जर पीड़ ना तार नामे जा जिज्ञेस करी मैदान तुम्हारे पीड़ा थकबे आल्लाबी निजे थी ना तुम्हारे तुम्हारे फिर नेतृत्व कथाएं तरिका मानिना शुद्ध एकजनार तरिका मानी कार तरिका रसुलर तरिका अल्लाह रसुलर नेतृत्व छा कारो नेतृत्व क्या शाला ठीक परिष्कार आज के बहुरकम तरिका बहुरकम पथ बहुरकम मजहब अमुक तमुक माधह मानी से माधबर नाम की इसलम ইসলাম এ ছাড়া আর কোন মজহাব নাই কোন তৈরি করে কিছু নেই এটা পরিষ্কার অবশ্য আমাদেরকে কেউ বলে হাদিস। এটা আমি ক্লিয়ার আগেও করেছি এখনো করি বাংলাদেশে প্রচলিত যে হালেহাদিস আছে বাংলাদেশে বা দুনিয়াতে আমাদের সঙ্গে এটার কোন সম্পর্ক নেই আমরা হালেদিস না আমরা মুসলিম আমরা কি আমরা কোনো দলের মধ্যেই নাই না হানাফি না সাফি না মানিকি स्पष्ट बक्तव्य कर दीची आज के बक्ताना चीदी नक्शाबंदी ना मुजादीदी हानाफी साफी ना हमी ना मालिकी ना अन्न किस ना, ना, ना, ना, ना, ना हदीस ना हले कुरान ना अन्न किस एकम एक परिचय बहन कराम की मुस्लिम हमारे दिन हमें एक कथा दी মাহাবের ইমামদেরকে আমরা শ্রদ্ধা করি এটা মনে রাখতে হবে আমি হানাফি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সাফির রহমতুল্লাহ আলাই মালিক রহমুল্লাহ আহমদ রাহমতুল্লাহ আমরা সবাইকে শ্রদ্ধা করি কারণ তারা কোরআন এবং হাদিস থেকে ফেকি মাসাইল বের করার জন্য চেষ্টা করেছেন সাধ্যমতো চেষ্টা করে প্রত্যেক বক্তব্য দিয়েছেন আবু হানিফ বলেছেন কৌলিনা কোন মুফতির জন্য কোন ব্যক্তির জন্য অধিকার নেয় জায়দ হবে না আমার কথা দিয়ে ফতুয়া দেওয়া হাত আইনকুল্না স্বামীর লিখক যিনি তিনি লিখেছেন এই লেখাটা অন্য কারণ হানাফি মাঝাবের গ্রহণযোগ্য একজন ইমাম বড় আলেম ফতুয়া স্বামী এটা তিনি লিখেছেন তার লেখা বক্তব্য নেই আমার কথা দিয়ে ফতুয়া দেওয়া যতক্ষণ পর্যন্ত সে না জানবে আমি কোরআন এবং আদিসের কোন সূত্র থেকে কথাটা বলেছি এরপরে তিনি আরেক জায়গায় বলেছেন এই সব কথাগুলো এই বইটার মধ্যে আছে হাদিস উফা মাঝহাবি যখন কোন হাদিস প্রমাণিত হবে ওইটাই আমার বলেন নাই যে তোমরা আমার মাঝহ মেনে আমি যা বললাম ওইটাই মানবা যদিও শহীদ হাদিস তার বিপরীত যায় এটা উনি বলেন নাই বরং উনি বলেছেন যদি আমার কোন কথা শহীদ হাদিসের পরিপন্থী হয় সহি হাদিস পাওয়া গেল যেটা আমার সঙ্গে মিলে না তাহলে মনে রাখবা ওই যে হাদিসটা সহি ওইটাই আমার মাঝহব এছাড়া যদি কেউ বলে সকল ক্ষেত্রে আমরা মাঝাব মানি না আমরা মাঝহব মানি যে কথাটা হাদিসের সাথে মিলে সেটা আবহানিফারটা যদি মিলে আবহাওয়াটা মানি আমরা সাবি সাহেবটা যদি সহিদে মিলে আমরা ওইটা মানি ইমাম মালিকের মানলে ওইটা মানি আহমদ মাহমুদটা মানে ওইটা মানি ইমাম বুখারিকটা মিলে ওইটা মানি আমাদের নামে একটা বদনাম ছড়ানো হয় কি আমরা ইমাম বুখারির মাধহ মানি এখন তারা বোখারি বৃদ্ধ লেগেছে ইমাম বোখারিও দেখে হারা দিস হ্যাঁ বক্তব্য ইচ্ছা কোন রকম এই মনে রাখবেন এটা পরিষ্কার আমরা ইমাম বোখারির মাধব মাই না মাধব মানে রসুলের মাধাব কার মাধহ আল্লাহর দেওয়া মাধব সেই মাধবের নাম কি হ্যাঁ এই মাঝহবের সাথে যে ইমামের কথা মিলে আমরা ওই ইমামের কথা মেনে নেই এই হিসেবে আমরা সব মাধব মানি সব ইমামকে শ্রদ্ধা করি আমরা আবু হানিফাকে মানি সাফিকে মানি মালেককে মানি আহমদুলকে মানি ইমাম এসাকে মানি ইমাম জুহরিকে মানি আবু ইউসুফকে মানি মোহাম্মদকে মানি জুফারকে মানি যত ইমাম ফিকার মধ্যে কাজ করেছেন কোরআন এবং হাদিস থেকে মাসাইল বের করার জন্য আমরা সকলকে শ্রদ্ধা করি সকলকে মানি এবং তারা কোরআন হাদিস অনুযায়ী যতটুকু কাজ করেছেন যেটা সহি অনুসরণ করি এটা মনে রাখবেন এই মামলা কেউ বলে না যে আমার নামে একটা দল তৈরি করো একটা মাঝহা তৈরি করো এবং এটা আমি দুনিয়ার সমস্ত মাধহাবীদের দুনিয়ার কোন মাঝহবের লোকেরা সকল ক্ষেত্রে একজন ইমামকে ফলো করবে এটা করে না কেউ হানাবি মাঝহে কি সব জায়গায় আবহাওয়ানীপুর বক্তব্য মানে হেদায়া আছে বাংলা আছে আপনারা পড়বেন এই হেদায়া কিতাবে কত জায়গায় আবহানীপুর আমাদের বলছেন একটা ওনার দুজন ছাত্র আছে আবু ইসলাম মোহাম্মদ তারা এটা নাই আবু পশ্চিম দুনিয়ার যে কোন এক জায়গায় চাঁদ দেখা গেলই গোটা দুনিয়ার মানুষ ওই এক হুকুমে চলবে এটা কার বক্তব্য আবু হানিফ আহমদের বক্তব্য হানা ফিরে মানে আবু হানিফ আহমাদুল্লাহ বলেছেন নামাজের শুরুতে আল্লাহ আকবর বলা জরুরি না আল্লাহ আজাল আল্লাহ আজম উসুদের কিতাব হানা গুরুত্বপূর্ণ হানাফিয়ারা কেউ কে আজ পর্যন্ত তাকবিরে তাহিমাস আল্লাহ আজাল দিয়ে শুরু করেছে আল্লাহ আজম দিয়ে শুরু করে এমাম আবু হানিফার মাধাব অনুযায়ী সৌরাহা যদি ভালো করে পড়তে না পারে তো সে ফার্সিতে অনুভব করতে পারবে ওই সময় ওখানে ছিল ফাঁসি আমার দেশে বাংলা কেউ ভালো করে পড়তে না পারলে সে বাংলায় পড়বে প্রশংসা এরকম আমি দেখাতে পারবো কত মাসায় আছে জমি পর্খা দেওয়া এই যে অর্ধেক ফসল চাষির অর্ধেকটা জমি মালিকের এরকম যে বিষয়গুলো আছে বা দুই ভাগ মালিকের এক ভাগ চাষির উল্টা जमी चाष करते बरगात नहीं तुम्हारे चाष करते हर माधबीरा माने दो छात्र आबू हिस्सूफ महम्मद ठीक ना बर जाबर माधव माना एरक भावे जदिनी सब मसलार क्षेत्र একজন ইমাম কি মানতে হবে হানাবি মাজাবের লোকেরা শুধু ইমাম আবু হানিফার মাসলাই মানবে আর কারো মানতে পারবে না তাহলে আমার প্রশ্ন রইল হানাবি মাজাব কি শুধু আবু মানে না মানে মোহাম্মদের টা মানে জোবারের মানে সাবি মাজাবের লোকেরা সব ক্ষেত্রে কি মানে মানে এরকম যদি বলেন তাহলে দুনিয়ার কোন লোকে মাজাব মানে না আর যদি বলেন যে না আবু হানিফারটা যদি কোরআন হাদিস অনুযায়ী সঠিক না হয় তাহলে আবু মানা যাবে हनीफर दे जिया कथा मानेंगे परिधि आबू हानीफर अहमदुल्ला कथा कुरान हदीस अनुजी है तो मानी ना সেক্ষেত্রে যে সাবিরটা হয় সাফিকটা মানি মালিকের টাই মালিক একটা মানি মোহাম্মদের টাই মহম্মদ একটা মানি জোবার একটা জোবার একটা মানি এরকম ভাবে অন্য ইমাম বলেন ইসুফ বলেন মোহাম্মদ বলেন এরকম ভাবে আমরা সবাইটা মানি সেই হিসাবে আমরা কিন্তু পাক্কা মাধহী লোক পাক্কা মাধব মানি সব ইমামদের মাধব মানি সব ইমামদের সব ইমামদেরকে শ্রদ্ধা করি তারা ইসলামের জন্য কাজ করেছেন আর এটা পরিষ্কার এই যেহাদি মাসা হওয়ার ক্ষেত্রে আল্লাহ রসুল বলেছেন বিচারক যদি ভুল ইস্তেহাদ করে চিন্তা গবেষণা করে আলোকে একটা বিচারের রায় দিলা এবং সেটা সঠিক সিদ্ধান্ত বনীত হলো ফালাহু আজর সে দুইটা আজর কয়টা আজর পয় এক তো করার সব পায় और एक हे सठिक सिद्धांत सब पाइद सेहत ये अवश्य भूल करार कारण से पापी होना गुणागार होना कारण तस्तेहत नहीं ठीक मानते और कारोटा माना जा इदी बुनागार होता कहे नई विपरी पाई मानो से देख हादी इमाम सब कथार मिले ना से क्षेत्र में अपनारा जेमन बात दिए सूबे मोहम्मद एक ट माना वही क्षेत्र में কি করি হাদিসেরটা মিলাই সহি হাদিসটাকে মানি এক্ষেত্রে আমরা ইমাম বোখারিফটাও মানি না মুসলিমেরও না আমরা যে কিতাবের যে হাদিসটাকে সহি আমাদের একটাই বাধা তার নাম হচ্ছে কি ইসলাম এই ইসলামের মূল ভিত্তি হচ্ছে কি কোরআন এবং সুন্না দলিলের সূত্র কোরআন এবং এই কোরআন এবং সুন্না অনুযায়ী যে ইমামের কথা মিলে আমরা তার মানি আর ইমামরাও সেই হিসেবে আমরা ইমামদের কথাটাকে শ্রদ্ধা করে তাদের কথাকে মেনে নিয়ে আমরা ওইটা মানতেছি হ্যাঁ এখানে লেখা আছে এটা এই সরাস ওক মুফতি এই কো ষোলো নাম্বার পৃষ্ঠা আছে আর এটা লেখক হচ্ছে আবদিনও পড়ানো হয় যাই হোক আলোচনা হচ্ছিল যে বিভিন্ন দল আজকে তৈরি হয়ে বিভিন্ন ফেরকা তৈরি হয়ে মুসলিমদেরকে ভাগ করে ফেলেছে আমরা বলছিলাম যে আহলে কোরআন আহলে হাদিস হানাফি সাফি হাম্বলি মালিকি তিস্তি কাদরি নকশাবন্দি এগুলো কোরআনে আছে এগুলো হাদিসে আছে হাদিসে আছে একটা জিনিস তার নাম কি মিল্লাত আবিকুম এবং আহিম হুয়া কুমুল মুসলিমিন তোমাদের মিল্লাত হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম মিল্লাত তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম করে আর তোমাদের দিনের নাম হচ্ছে আল্লাহর কাছে একমাত্র হচ্ছে কি ইসলাম দিন আমাদের দিনের নাম কি আমাদের দিনের দলিল গ্রহণ করার সূত্র কি কোরআন বানসুন না যাই হোক বলছিলাম একটা প্রসঙ্গে ঢুকে গেছি অন্যদিকে যে আহলে কোরআন নামে এক ফের কাছে এদের বক্তব্য হল জাহান নামে জলার পরে কেউ আর মুক্তি পাবে না এই হাদিস তার পরিপন্থী দলির বিরুদ্ধ দলিল বলা হচ্ছিল সবাই সব দলের নেতৃত্বে চলে যাবে আল্লাহ সবহান তারা ঘোষণা করবেন এরপরে আল্লাহ রসুলাম বলছেন ফাহাকুন আব্বালার রুসুলবে উম্মতিহী আমি প্রথম ব্যক্তি যে ব্যক্তি তার উম্মত সহ ওই রাস্তা অতিক্রম করবে আহাদুন আহাদসুল আর ওই সময় রসুলগঞ্জ ছাড়া আর কেউ কথা বলবে না আর রসুলদের কথা হবে কালাম রসুল ইয় আল্লাহ সাল্লিম সাল্লিম আল্লাহ সাল্লিম সাল্লিম হে আল্লাহ তুমি আমাদেরকে শান্তিতে রাখো শান্তিতে রাখো জাহান্নামা কালা লিব আল্লাহ রসুলাম বলছেন জাহান্নামের এই যে কুলসিরাত জাহান্নামের উপর দিয়ে এই কুলসিরাতের উপরে থাকবে কালা তোমরা কি সাদান গাছের কাটা দেখেছা দেখেছি কাটার মতো তবে কাটা যেরকম চিকন সেরকম না এটা যে কত মোটা সেটা আল্লাহ ভালো জানেন আমি আপনাদেরকে সহজভাবে বাঁকা রডুলো কালালিপ জাহান নামের দুই পাশে জাহান নামের যে পুলসিরা দুই পাশের কালালিপ থাকবে যারা মুনাফিক যারা পীরের কোন তরিকায় ছিল না এরাও কিন্তু মোমিনদের সঙ্গে এতক্ষণ ছিল ওইখানে যাওয়ার পরে কানে এরকম বর্ষীর মতো কালা আলী হবে রাহাদ আল্লাহ ওই জাহান্নাবিদের থেকে যাদেরকে মুক্ত করতে চাবেন আমার আল্লাহ আল্লাহাদেরকে হুকুম করবেন হুকুম করবেন। আমরা অনেক ক্ষেত্রে পরিভাষা পরিভাষা আপনারা আস্তে আস্তে পরিবর্তন করার চেষ্টা করবেন আমরা মালায়কা বলবো কি বলবো ফেরেস্তা এটা কোন কোরআনের ভাষা না দিচ্ছে ভাষা না ফেরেস্তা হলো ফার্সি ভাষা ওই পীর যেখান থেকে আসছে ফেরেস্তা ওখান থেকে কোরআনের ভাষা জাহান নাম দোধক না আমরা জাহান্নাম বলবো কোরআনের ভাষা জান্নাত বেহস্ত না আমরা জান্নাত বলব কোরআনের ভাষা সালাদ নামাজ না আমরা সালাদ বলবো কোরআনের ভাষা সিয়াম রোজা না আমরা রোজা বলবো না সালা সিয়াম বলবো কোরআনের ভাষা খোদা না বরং কি আল্লাহর নামটা পর্যন্ত পরিবর্তন করে ফেলেছে কি সর্বনাশ আমি বলি আপনার নাম আপনার আব্বা সুন্দর করে এখানে আব্দুর রহমান আমি যদি আপনাকে বলি বল্টু আপনি খুশি নেবেদার কেন বেদার আপনার নামটা একটু পরিবর্তন করেছে অসুবিধা কি আপনার নামটা পরিবর্তন করলে আপনি ক্ষিপ্ত হয়ে যান মনে কষ্ট পান আর যে আল্লাহ তালা নিজের নাম নিজে নির্বাচন করেছেন এরপরে অর্ডার দিয়েছেন কোরআানে উল হোসনা আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর আসমাউল হোসনা রয়েছে সুন্দর সুন্দর নাম রয়েছে ওই নাম দিয়ে আল্লাহকে ডাকো এরকম স্পষ্ট হুকুম স্পষ্ট থাকার পরেও তারা আল্লাহর ওই নামগুলো বাদ দিয়ে নিজেরা মন দ্বারা নাম দিল খোদা তারা কি ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে জঘন্য অন্যায় করেছে আল্লাহর নামটা পর্যন্ত পরিবর্তন করে খোদা বানিয়ে দিয়েছে এই জন্য মনে রাখতে হবে এই খোদা আল্লাহর কোন নাম না খোদা হাফেজ এটা পরিবর্তন করতে হবে আল্লাহ হাফেজ করেন কোরআন শব্দে ভাষা না এমনি ভাবে যেটা বলা হচ্ছিল যে আল্লাহ তা এর পরে হুকুম মালায় কাছে কথা বললাম মালায় কাদের হুকুম করবেন বুঝতে পারছি মালায় কি জিনিস আমি ইচ্ছে করে সামনে আর বের করে আনবে কেমনি বের করবে চিনা যাবে মমিন্দ্রা যারা নিয়মিত নামাজ পড়ে সালাত এদের কপালে কি পরে এইসদার স্থানটাকে জ্বালিয়ে দেওয়া বা খেয়ে ফেলাটা হারাম করে দিয়েছেন জাহান্নার স্থানকে খাবে না এটা আল্লাহ হারাম করে দিয়েছেন আমরা যেমন কোনটা হালাল হারাম জাহান নামের আগুন তোলুক ওর মানুষগুলো। এদেরকে খাবে যেমন মুরগির অংশ না পায়খানাটা ফেলে দেন কি জন্য এটা যেমন হারাম ঠিক ওই রকম ভাবে জাহান নামের মালায় আগুনের জন্য মমিনদের শেদার স্থান খাওয়া হারাম এরপরে খেয়ে ফেলবে কিন্তু খাবে না ফাইয়া এদেরকে আগুন থেকে বের করে আনা হবে কদিন তার আগুনে পুড়ে গেছে তাদের উপরে মা উল আবে হায়াত প্রবাহিত করা হবে एर तक गजावे जे रखे डेरणर पास उद्भिद गजाय परिष्कार दुनिया खोआज खिजी मानी उर्दू पढ़ते खोआज मानी उर्दू ते खा लिखते खाली दिए लेखे पढ़ते नी खो खिजिर खोज खिजिर ना कि आबे हायत खाइव सारा जीवन जीवित आ কোরআনের স্পষ্ট আয়াত আপনিও মৃত্যুবরণ করেন ওরা সকলেই মৃত্যুবরণ করবে কোরআন আল্লাহ বলছেন জাল না লেব্বাশাল আল খুল আমি কোন মানুষের জন্য চিরস্থায়ী জীবন দেই নাই সুতরাং দুনিয়াতে কোনো আবে হায়াত নাই কি নাই আবে হায়াত নাই যেটা খাইলে মানুষ চিরস্থায়ী জীবিত লাগবে আল্লাহ তারা শয়তানকে কেয়ামত পর্যন্ত হায়াত দিয়েছে এছাড়া কারোর জন্য কেয়ামত পর্যন্ত হায়াত বাসে আবে হায়াত খেয়ে খোয়াস খিজির নদীতে আছে এটা হিন্দুরা যেমন বিশ্বাস করে গঙ্গি গঙ্গার মা দেবে পানির দেবী এটা মুসলমানদের মধ্যে যারা আপির ফকিয়ে বিশ্বাসী এই লোকগুলোর আঁকিরা হচ্ছে খোয়াজ খিজির পানিতে বসবাস করে আল্লা বিচার শাস করবেন এরপরে জান্নাত এবং জাহান মাঝখানে একটা লোক থাকবে এই রোগটাই হবে জান্নাতে প্রবেশ করার দিক থেকে সর্বশেষ ব্যক্তি জাহান নাম থেকে মুক্তিটা জাহান জান্নাতের দিকে তার মুখটা জাহান নামের দিকে থাকবে আল্লাহর কাছে বলবে আল্লাহ তুমি আমার চেহারাটাকে জাহান নামের দিক থেকে ফিরে আল্লা বলবেন এটা যদি করে দে আর কিছু চাইবানা তো সে বলবে না তোমার ইজ্জতের কথা আমি আর কিছু চাইবোনা ফাইয়া আল্লা তালাকে তার পক্ষে যত অঙ্গীকার করা তসং করা সবসে করবে আল্লাহ তালা তার চেহারাটাকে জাহান্নামের দিক থেকে জান্নাতের দিকে ফিরিয়ে দিবেদা আকবালা বিহি আলাল আল জান্না যখন তাকে আল্লাহ তালা জান্নাতের দিকে ফিরিয়ে দিবেন রাহা সে জান্নাতের চাকর সৌন্দর্য দেখতে পাবে আল্লাহ আল্লাহ তালা তাকে যতক্ষণ সুযোগ দেবে ততক্ষণ সে চুপ থাকবে এরপর বলবে না আল্লাহ তুমি যা চেয়েছো তার ছাড়া আর কিছু চাবেনা ফাইয়া রব্বি লা বলবে আল্লাহ তোমার মখলুকের মধ্যে সবচেয়ে হতভাগে মখলুক আমি হতে চাই না এই পর্যন্ত এনে তুমি আমাকে একটু ওদিকে কাছে নিয়ে যাও তাই আল্লাহ তোমাকে যদি এটা দেওয়া হয় তাহলে অন্য কিছু চাইবানা তো না তোমার ইজ্জাতের কথমা আল্লাহ তালা তাকে সে আল্লাহর কাছে যতই অঙ্গীকার এবং কসম করবে জান্ন এরপরে থেকে জান্নাতের দরজার কাছে নিয়ে যাওয়া হবে এবার এসে কতক্ষণ চুপ থাকবে যতক্ষণ আল্লাহ তাকে তৌফিক দিবেন এবার এসে বলবে যে আল্লাহ তুমি আমাকে জাননাতে প্রবেশ করো ফাইয়াকুল্লাহ না তুমি না আমাকে অঙ্গীকার দিলে ও করলে যে তুমি এইগুলো দা যাবে সারা চাইবে না আল্লাহ তুমি আমাকে তোমার মাকুলুকের মধ্যে সবচেয়ে হতভাগা বানাই না এই পর্যন্ত এনে প্রবেশ করা হয় আল্লাহ তালা তার এই আচরণে আল্লাহ আর হাসবেন যখন তখন তো আর বোঝাই যায় কি হবে জানা আল্লাহ তালা তাকে জান্নাতে ঢোকার জন্য অনুমতি দিয়ে দিবেন। ফাইয়া কলু তামান্না আল্লাহ বলুন এবারে তুমি চাও ফাইয়া তামান্না সে চাবে অনেক কিছু চাহিদা কত থাকবে আপনার যে বন্ধু ক্ষমতা আছে বন্ধু কল্পনা ক্ষমতা বন্ধু আছে সে চাবে আল্লাহ তালা বলবেন কাজাল্লা কাজা বা কাজা আল্লাহ তালা বলবেন तुम सब देवादाता हल तो, जा शार्थ जा शार्थ जा ताला। ताला जा तो देखा जाए व्यक्ति जा प्रवेश कर लो आलोचना कर आल्ला तला मानुष के गुनाहार के पाप कर जाननाते नहीं आलोचना हो এরপরে ছয় নম্বর আল্লাহর ছয় হাজার চারশো তে তেষট্টি নম্বর হারছে বলা হয়েছে কোন ব্যক্তি।